وعليكم السلام الحمد لله الحمد لله الذي جمعنا قبل يوم السمعه الحمد لله الذي لا تحسي سلام جمعوا اخنا على الحمد لله بالذي لا إله إلا هو الأحد السمد الذي لم يستفق صاحبة ولا ولد ولم يكن له كتوا أحد بسط الأرض على ما إذ جمد رفع واصمى الرزق فلا ينسى من خلقه أحد هو الحيو الخيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه كل كآدم ما ردت شيش سد عنو خل لقراهيم لسان اسماعيل رباث قطا هذا صالح حك متلوت بشرا يعقوب جمال يسف صبر ايوب طاع يونس جهاد ايشع صوت داود صب دانيا الوفا قوة المتاهدة سليمان وعلم الخذر صلى الله عليه وعلى آله وصابه أجمعين أما بات فأعوذ بالله من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم ما تاكم الرسول فخذوا وما نحاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم اشتركت فيكم أمرين لن تضلوا ما تمثلتم به مع كتاب الله كتاب الله وسنة رسوله أو كما قال عليه السلام والسلام وقال شفي البشر صلى الله عليه وسلم মুসলমান কোরআন হাবিব থেকে যতটুকু জেরাও করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে আপনাদেরকে সমগ্র আসলে জীবনের সারাংশটাই আমল জীবনের সারমর্ম জীবনের উদ্দেশ্য জীবনের সফলতার চাপি জীবন গড়ার চাবি কাশি আর আমাদের কাছ থেকে চাপ সবকিছুর সারমর্মগুলো আমর রুগীহীন শরীর যেরকম কোন গুণ রাখে না চাই চক্ষু যতই সুন্দর চাই চেহারা যতই সুন্দর যদি পরিও হার মানে যুবরাজ হার মানে অঙ্গ প্রসঙ্গ যদি সবকিছুই ঠিক থাকে কিন্তু যদি রু না থাকে দাম নাই জীবনটাও যদি আগুন না থাকে তো শূন্য জীবনের কোন দাম এটা আমি আপনাদের সামনে একটাই প্রশ্ন তুলে ধরবো আর কোরআন আদের আলোতে আর জবাবকে আমার প্রশ্ন হইল জীবনে সবচেয়ে মানুষের জীবনে কোন জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন আর কোন জিনিস মানুষের চির দুনিয়ার মানুষ সঙ্গ বাস করে না সংঘ জীবন এটা একটি আমার প্রশ্ন সবচেয়ে প্রয়োজন কোন জিনিসের চিরসঙ্গী কোন জিনিস আর এটা দুজেন কি চেষ্টা আল্লাহ করুক আমারও বুঝে আসুক আপনাদেরও বুঝে আসুক তৎসবিক কোন জিনিসের এই সমাজের অভাব নাই আলফান্লাহ চোদ্দশো বছর আগের জীবন চব্বিশ বাংলাদেশ থেকে বাঁধে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে রাতে দেয়া উদ্দেশ্যে করছি দীর্ঘ একচল্লিশ ঘন্টার বেশি সফরের পরে এই দেশে জনসংখ্যা মাত্র পঁয়ত্রিশ লাখ সাড়ে তিন মিলিয়ন যতদূর জনসংখ্যা আমাদের ঢাকা শহরের কিছু এরিয়া সদা সর্বদা থাকে যদি সোহারি কাছ থেকে সদর কাছ থাকান ওই পঁয়ত্রিশ লাখ মানুষ চব্বিশ ঘন্টা আটা চলা করে দেখেন পঁয়ত্রিশ লাখ মোট ওইখানে চব্বিশ ঘন্টা আটা চলায় ওই দেশের জনসংখ্যা পঁয়ত্রিশ লাখ কিন্তু তারপর দারিদ্রতার স্থাপ সবার লাগানো চার ঘন্টা লাগে ঘন্টা লাগে এত কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সমাজের দিকে কাকাইতে দেখা যায় কোন আমার সময় যে কোন জিনিসের অভাব নাই শিক্ষারও অভাব নাই শিক্ষারও অভাব নেই ঠিক না দীক্ষিত লোকেরও শিক্ষারও অভাব নেই শিক্ষারও অভাব নেই টাকার অভাব নাই পয়সার অভাব নাই আমার সমাজের বুঝের অভাব বুঝছে যদি বুঝ থাকত যে আমার সবচেয়ে খুব জিনিসের প্রয়োজন এই কথার যদি বুঝ থাকত তাহলে আজকে সমাজকে যে রঙে দেখা যায় এই রঙে কাউকে দেখা যায় না সোসাইটি ওয়ালাদেরকে যে রূপে দেখা যায় এই রূপেও তাকে দেখা যেত না শহরবাসীকে যেই রূপে দেখা যায় এই রূপ তাদের উপরে হতো না গ্রামবাসীকেও যে রূপে দেখা যায় এই রূপ পরিলক্ষিত হতো না নারীকে যেই রূপে দেখা যায় কোনোদিন নারী এই রূপ ধারণ করতো না পুরুষকেও যেই রূপে দেখা যায় পুরুষ কোনোদিন এই রূপ ধারণ করতো যদি তার ভিতরে বুঝ আমার সবচেয়ে কুট জিনিসের এই বুজ যদি তার ভিতরে চলে আর দ্বিতীয় সে যদি জেনা দিল যে আমার চিরসঙ্গী কি হবে জিনিস আমার চিরসঙ্গী এই কুর জিনিসের আমার জাতির স্বল্প স্তরে থাকত আমাদের সমাজ আমাদের দেশের পদগুলি রঙই ভিন্ন হতগুনি ভিন্ন হইত আমি আপনাদেরকে বুঝ নিতে চাই বুঝ ওয়াট করতে চাই না ওয়াট করা বুঝ যদি যে জিনিসটা সবচেয়ে এরকম একটা মানুষ এই কথাকে প্রয়োজন উপলব্ধি করে জীবিত থাকা আবার জীবনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন জীবিত থাকার জন্য আমার মনে আছে আমি বিদ্যুৎ বলতে বাংলাদেশের নাম করা শিল্প করেন নাম করলে এরকম নাই কেউ চিনবে না আপনি গ্রুপের মালিক যখন সিঙ্গাপুরে বর্তি ছিল তখন আমরা সিঙ্গাপুর গেছি সিঙ্গাপুরেছিলেন সত্য চোখে দেখার জিনিস বলতেছি যখন আমরা ওনাকে এই জায়গাতে দেখতে হাসপাতালে তো আমি ওনাকে দেখি শুধু মেশিন পুরো মেশিনের দোকান জিজ্ঞাসার নাম ব্যাটার কত টাকা খরচ হয়তো টাকা খরচ হতেছে বৃষ্টি পরিমাণ টাকাও খরচ করতে রাজি কিন্তু তার জীবনের উদ্দেশ্য প্রয়োজন জীবনে হতেছে জীবিত থাকা না তার খুঁজে জীবিত থাকাটা আমার জীবনের প্রয়োজন বিদেশে কোন দিকে থাকায় না তদ্রুক একটা মানুষ সুস্থতা নিজ মনে করে আমার সোসাইটিতে সকলের ধরে মিষ্টি টানা মনে করি থাক ইন্ডিয়াকে জিজ্ঞাসা করা হয় আহ কোনো জিনিসের অভাব আপনাকে দেয় মিষ্টি রেখা দেখা যেন খান আপেল কমেলা কমলা আটা দুই কেন পান সে বলে আমি সুস্থতা চাই সুস্থতা আমার জীবনের প্রয়োজন মানুষের যে জিনিসের প্রয়োজন বুঝে আসে তখন প্রয়োজনকে হিসাবের জন্য প্রয়োজনের যুদ্ধকে অর্জন করার জন্য সে চানের দাবি পর্যন্ত রাখতে চাই না তদুপ আমি আপনাদেরকে বুঝিয়ে যেতে যে আমার সবচেয়ে প্রয়োজন পুরো জিনিস আর সবচেয়ে আমার জীবনের সঙ্গীকে চিরসঙ্গীকে একটা একটা করে আপনাদের সঙ্গে আজকে আমাদের জীবনের ধারাবাহিকতা জীবন বিসর্জিত হয়েছে পূর্বে একটা কথা বোঝেন আল্লাহর কথা তোমার হোজা মিলবে আছে আল্লাহর কথা কোনো মিলবে আল্লাহর কথা খুস্পষ্ট আর আল্লাহ এরকম কোন শব্দ ব্যবহার করেন নাই যেটা মানুষের বুঝতে কষ্ট হয় সহজ সাহিত্য শব্দ আল্লাহ ব্যবহার করবে আর এরকম শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই যেটাকে ঘুলায়া ফিলাইয়া লক্ষ্য পুঁথি অর্থনায় হবে কেন আল্লাহর কথা বিপুল সাদার কিতা করে মানুষ বোঝে আমি আপনাদেরকে পূজা আজকে হয়তো আমাদের জীবন পরিবারের পিছনে বিসর্জিত আমাদের জীবন হয়তো কারো পরিবারের পিছনে বিসর্জিত কারো যেতে যেতে দেখো দেখো দেখো যদি তুমি এই কথা না বুঝো কোন জিনিস তোমার সবচেয়ে বেশি প্রয়োজন আর কোন জিনিস তোমার তোমার বিসর্জন করি সতর্ক করতে চাইতেছি একটা দিন অচিল তোমার সামনে আসতে গেলে সেটা বেশ বসে না একদিন মাত্র দিনের মাঝে তোমার মাঝে একদিনের ব্যাপার একদিনের আপনি বলবেন কিভাবে একদিনের ব্যবধান আচ্ছা যেই দিন বলবেন ওই দিনটা তো কোন দিন হবে ঠিক না সপ্তাহ কোন তিন হবে না হ সেই দিন আমি জন্ম নিলাম ওই দিনটা কি সপ্তাহের কোন দিন হ্যাঁ আবার যেই দিন বলবো ওই দিনও সপ্তাহের কোন একটা দিন ঠিক না সাত দিনের কোন একদিন হলে সেই দিন তুমি দুনিয়া ছাড়বে মাঝে আর আমি যা সতর্ক করতেছি তার মাঝে একদিনের ব্যবধান সেটা হলো তোমার মৃত্যুর দিনের ব্যবধান একদিনের ব্যবধানে কি করবে তোমার জীবন যদি বিসর্জিত হয় পরিবারের কিছু নেই তাহলে তুমি কান খুলে আসি নাও দেও মায়া ফের রোজমার এজন্য বলবেও মা করবে আপনি সহজ সরল বাসায় আমাদেরকে ভুলে শোনো শোনো কন্যা জন্যই যদি তোমার সৎ জলাঞ্জলি হয় কন্যা জন্যই যদি তোমার সব কিছু বিসর্জিত হয় পরিণয়ের জন্যই যদি সব কিছু তুমি হাদায় বস পরি সব কিছু তুমি বিলিং করি তোমার লক্ষ্য হয় ভূপ্তি না থাকে এই বুঝ নেওয়ার জন্য যদি তোমার কাছে কোন সুযোগ আর সময় না থাকে এই বুঝ নেওয়ার জন্য যদি তোমার কাছে কোনো পরিবেশ আর না থাকে তুমি কাজ খুঁজা শুনে নিতে অতির একটা দিন আসতেছে যে দিনের মাঝে তোমার মাঝে শুধু একদিনের ব্যবধান তোমার থেকে ভাইও ভাইয়া যাবে ভাই তোমার থেকে বিচ্ছেদ করবে না ভাইকে তুমি তালাশ করা পাবে না ভাই তোমাকে তালাশ করা পাবে না ভাইয়ের কথা তোমার মনে থাকবে না ভাইয়ের তোমার কথা মনে থাকবে কোন সম্পর্কই থাকবে না যদি মা বাবার জন্য সচিত হয় বড় সম্পদ ওই শিক্ষা ওই শিক্ষার বিরুদ্ধে না আমি যে শিক্ষা মা বাবার শিক্ষা শিকার আজকের মা বাবাও তো হাত থেকে ছাড়া হয়েছে বাবা মতো তার সম্মান পাইতেছে না যা প্রার্থ তা পাইতেছে না কেন না এই না যে সে তো নিজেরই ভুলে বৈশাতে সে তো জানে না কি প্রয়োজন তার যদি দুইটা সে জানত তাহলে মা সঠিক মর্যাদায় সেদিকে কথা মনে জন্য অবশ্যই যখন বিদায় হতে তিনি আমি দুইবার গেছি এখানে আর আমি যখনই যাই দুইবারই এটা আমার দূতের মতো আবেগ যখনই আমি এখানে গেছি বর্তমিক আর ওই পরিবেশটা এরকমই যে কেউ নিজেকে ঘোরা রাখতে পারে না যতদিনই যেতে সবাইকে আমি দেখছি যে নিজেকে সে ধরা পারে না এখানে ব্যবহার করে আর যখন বর্ণনা করা তখনও থেকে আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি না অথবা হক্কা থেকে বদরের রাস্তায় নদিনায়নের যাওয়ার পরে নিজেকে ধরে যায় না বর্মনা দিতে বেরোলেও ধরে যায় না যখনছিলেন বললেন একটু নিচে দাঁড়াও অপেক্ষা কর্মলেন নিচে দিয়া হাঁটু টুকরে ঘর করে আম্মাজানের কবরের মাথার কাছে কিন্তু আল্লাহ দক্ষতেন না যে কখনো কখন চোখের পানি দরায়া করল কখন বা কান্নার আওয়াজ বাকির হয়ে গেল্লাহরি তারা কেটে দিত কাটালো কখনো মাইনা দিতে পারতো না কেন দিনে আল্লাহ রসুর কে না দেখব তিন চুনি রাত পাঠানো তাদের জন্য কঠিন ছিল কান্নার আওয়াজ আসতে ছিল সাহাবাই গ্রাম কুকুরে চড়তে শুরু করলেন কোন রেওয়াতে আছে যে ওই সময় সাহাবাই গ্রামের সংখ্যা ছিল সত্তর হাজারের মতো কোন রেওয়ায় কম বেশি হবে কান্নার ভিতরে বলতেছিলেন এটাও কিছু কি চিকিত শুরু করুন ফাটে ফাতে কর চিন শুরু করা তুমার এসা নেই তোকে ডাক মোসাম্মা ওরা পথা হওয়া ফাতে আমি না ছেড়া দিতাম কিন্তু আজকে আমার সমাজের মা যাদের জীবিত আছে যুবক মাকে ওই মর্যাদা না সন্ত্রান্ত মাকে ওই মর্যাদা না এজন্যই দেয় না জানে না তার প্রয়োজন সবচেয়ে দুঃখ জিনিসের সে তো জানি না তার চির সঙ্গী কি বাক্তদিকে যদি যুবক জানত তার সবচেয়ে প্রয়োজন কোন জিনিস বাক্তদিকে তো যুবক যদি জানত তারি কোন জিনিস বাক্তদিকে যদি পুরুষ জানতার মনের উঠবে সাত অন্তত দায়ের মতো ব্যক্তি সারা দিন হাতিতেকে বাস করতেন আবু হানিদার অর্থ দলের পরে সারা তুলনায় তার মনুষ্য সবচেয়ে বেশি সাকি রা মনে হয় কেমন পর্যন্ত জমিন আর কোন সন্তানকে জন্ম দেবে না মনে হয় না কারো ধারণা থাকতে পারে হইতে পারে কিন্তু আমার ধারণা নাই যে এরকম সন্তান আর কোন জমি কোনো দারের সারা দিনের পরিশ্রমের পরে সারা রত্ন কারণের পরেও যখন সুযোগ পাইবেন তো আম্মা আব্বা জীবিত ছিল না পাও যার ছিলেন কি পাঠে মাঠে উনি পাও উল্টা করে তারানো হয়েছে যখনই তারা দিত তো আম্মা কাইপা হতো কি কর আমার পায়ের তার চুমা এই ফোট যে ঘন্টা হালদার দিকে কখনো বন্ধ হয় না যে ঠোঁটে পুরাণের বন্ধ হয় না যে বন্ধ হয় না যে না শেষ আমি আমার এই নিজ কানে ওনার মুখ থেকে শোনা ওনার সামনে বসে আমি শুনছিপুরে উনি একদিন গেছেন আসলে উনি সাহারানপুরে শিড়িয়া উপরে উঠেছেন আর ওনার এক বন্ধু একসাথে করতে ঝাড়ি করা তুমি বলতে যে তোমার সাথে আমার একটা আগুন একটা সরকার তুমি কি পুরা করবে বলে সেটা কি আগুন আমি বলে তোমার ঠোঁটটা আমাকে দিবা বলে কেন বলে আমি চুমার বল কেন এই আর চুনে না শুনি আমার ঠোঁটে তুমারকে বলে তুমি এখনই তো পাড়া পাড়া নামতে নামতে উচ্চারণ আমি তোমার মাধ্যমে দিতে স্বপ্ন রহমদুল্লার এইটা আমা বললেন যে তুমি আমার পায়ে কারণে ছোট দিতো ছোটে মোহাম্মদ মোহাম্মদা ঠন্দা চুমা আমার সমাজে জীবন চুরি জানত যে তার সবচেয়ে পরিচিত জিনিস সঙ্গী জিনিস তাই না আমার সমাজের সন্তানের চুমা খাইতো মা আমি তোর পরের তালুকে চুমা খাই না আমি তো আমার জাননাকে চুমা খাই তো বাপের পর সারা আর কৃত্ত বাবা তার সবচেয়ে প্রয়োজন কি জিনিস এটি আমি খেলতেছিলাম আপকে তাদের জীবন শুধু সংসারের পিছনে বিসর্জিত সে নারী হোক সে পুরুষ মা হবে আমার জীবনটা তো সংসারের জন্যই আমি সংসারের পেছনে জীবনটাকে বিসর্জন দিব বাবা ভাবে আমার জীবনটা তো সংসারের জন্যই যারা ভাবে আমার সমাজ সংসারের জন্যই আমার জীবন বিসর্জিত আল্লাহ তাদের বিবেকের পদ্মি বলতে চাইতে চাই তাদের বিবেকে পর করতে চাইতে চাই তাদের বিবেককে আমরা ফুটাইতে চাইতে তাদেরকে একটা জ্ঞান দিতে পেয়ে গেছে ছোট ষোলো ছোটো সংসারের প্রত্যেক ব্যক্তি এক সময় আসতেছে যারা তোমার তুমি খুঁজে পাবে না চাই বাড়ি হোক চাই মা হোক চাই হোক চাই সন্তান হোক যে আমরা তোমার আক্রি অতিহী চলে না আগে যদি জীবন বন্ধুর পিছনে বিসর্জিত হয় যে বন্ধুত্বের পিছনে বিসর্জিত বন্ধুত্ব শুধু বন্ধুর পিছনে হয়ে যায় বন্ধুত্ব অর্জন অর্জনের পিছনেই যদি বিসর্জিত হয় তাহলে এটাও পরিষ্কার করতেছে একদিন আসতেছে বন্ধু তোমার দিকে তাকানোর সময় পাবে না তুমিও বন্ধুর দিকে তাকানোর সময় পাবে না তোমার আপনার সুযোগ আসবে না যে দিকে তাকাও বিসর্জিত হয় মাল মাল মাল প্রবাহ করতে করতে করতে করতে আমি একটু আগ্রহ করে আসছি আপনাদের এই বলেন কতটুকু কামরান মিক্সরের জমিনের দাম বাড়লে আপনারা বলবেন এখন আমার কাছে সময় আছে যে আমি আমাকে কতটুকু দাম বাড়লো তিরিশ বছর আগে তুমি মাত্রের জমিন দামে পাঁচশো টাকা কাটা কতটুকু দাম বাড়বে কামরান মিক্সার বালারা পারবে যে এখন আমার কাছে সময় আসবে আমি আমাকে নিয়ে চিন্তা করতে পারি এখন কিন্তু মানের পিতা করছি আমাকে নিয়ে চিন্তা করতে পারি যারা মানের পিছনে জীবন বিসর্জিত ততো কান খুঁজা শুনো মা শিবরাত্রি বললো দাম কিন্তু আমাকে কোন কাজে কিনা আমি ওয়াজ করতেছি আপনাদের দিকে উপরে সঠিক হয় আমার তৃতমূল আশেপাশে ওলামায় গ্রাম সামনে বহু ওলামা আছে সবাই এই কথার উপরে একম যদি একটা কদমো সঠিক চলে আমাদের একটা কৃত্যা আছে নিরানব্বই মানার জেটের আসামি না বক্তির শরীরে মনে রাখি ভুল হয়ে শরীতেই আছে নিরানব্বই মানার জেটের আসামি বুঝ আছে না একদিন বুঝ চলে আসে বুঝ চলে আসছে হয়তো কেউ দিতে বুঝ চলে আসছে আমার মতো আনারই থেকে নিরানব্বই মা আমার ছোলাতে আমার ছোলা বোঝেন খলিতা বোঝেন আমার খলটার মধ্যে নিরানব্বই মারা কিন্তু আমি তত্ত্ব একটা রানো সে হত্যার মাধ্যমে এক রানো পুরা করা কোন সুদক্ষ ভালো আনে কাছে একশো মারা আমার কিন্তু আমি অনুদক্ষ ফিরতে চাই দূর চলে আসতে অনুত্ত আমি গেটা জিনিস আপনার কাছে চার জিনিসের থেকে বার কেউ ক্ষমতা রাখে না শুভ হতে পারে তুমি যৌবনের মনে আসে জোয়ারে তোমার সাথে পাহাড় পাহাড় মনে হয় না দেওয়ারও দেওয়ার মনে হয় না তোমার যৌবনের ক্ষমতা শক্তির সামনে সব কিছুকে তুমি মাথা ঢুকাইকে বাধ্য করতে পারো কিন্তু থেকে তুমি বাসার ক্ষমতা রাখো না ও ক্ষমতা হতে পারে হতে পারে তোমার চাপত আকাশকে চাকাইতে পারে কিন্তু তুমিও তার জিনিস থেকে বাচ্চার ক্ষমতা রাখো না কোরআন সাক্ষী কোরআন সাক্ষী কোন ক্ষমতা যে আমি দুনিয়াওয়ালাদেরকে জয় করতে আমি আজকে মুখারা দবের সাথে জড়তে চাই আমার জন্য সিঁড়ি দাঁড়া করানো আমি আকাশে মুদার দপ ওই মুদার দ্রবের সাথে আমি জড়বো আর ওইখানে মুদার দবকে আমি আল্লাহ বলে করতে পারো এই ভাসনা লড়তে পারো তুমি ময়দানে আইসা আর তোমার তীরে রক্ত অবস্থায় বিরুদ্ধ হাঁটতে পারে আর তুমি এই কথা ভাবতেও পারো যে আকাশের দতকেও আমি জয় করে নিচ্ছি তারপর জিনিসের টিকা বাঁচার ক্ষমতা রাখবো না থেকেই হবো আর ওরা আমার থেকে ফিরার থেকে কেউ বাঁচার ক্ষমতা রাখবে না এই জন্য মৃত্যু সংবাদ শুলে একটা দোয়া করতে হয় ওনা অবশ্যই অবশ্যই আমাকেও আমরা জীবিক দিতে হবে কেউ বাচ্চার ক্ষমতা রাখে না দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয় তার আগে আরেকটা কথা না বললেই নয় আমরা ভাবি আমাদের কর্ম দেখে কে ঠিক না দেখে আরে না আমরা তো যদি ভাবতাম কে দেখে তো আমার ভঙ্গি ভঙ্গি ভিন্ন হইত না আমরা তো ভাবি আমাদের কর্ম আমরা দেখি না হালকা করে ইননি না হেরুন আমি যে পত্রির ভিতরে আছে না হেরুন শোনো শোনো আমি টিপ টিপি রাজা এতমার দৃষ্টি নিবন্ধ করে রাখছি তুমি তো চোখে কলক ছোপো কিন্তু আমার বৃষ্টিতে পদকও ছোটে না আমার বৃষ্টি নিবদ্ধ এখানে কলক ছা শুধু বৃষ্টি নিবদ্ধ যদি হইল তাই চলত হাল্লা বলে না আমি অপসায়িতা আছি অতিবাহিত সবাই জানি তো গ্রামে আসবে ঠিক না গ্রামে যখন মেহমান আসে আর ছাড়া মিটি যখন ধরতে দাঁড়ান তো দুজন লাগে ঠিক না একজন মন্ত্রীকে তাবড়াইতে থাকে আর আরেকজনকে আমি উৎপাহিত আমি ধরুন কি একটু দাবলা ডাবা আর আমি ওরে ধর্মের কিন্তু কতদিন এরা আচার দিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে সীমা দেখা দিয়া আর শুনতে থাকেন কে কি বলে অনেককে পাবেন আল্লাহ সক্ষ বলে দীর্ঘ বলেছিস না বলে না চোর মুখে যা তাই বলেছিস না বলে না কিন্তু এই কত দিন কেউ আমাদের মা আল্লাহ বলবে শোনো তুমি আছে তোমরা খুব বলব কষ্ট আমি খুব শুনছি তুই নেই বাক সত্যি হরিত আমার বাক সত্যি হরণ করা হবে এরকম কেউ নাই সে তার বাক শক্তি ওই দিন হবে না সবারই বাক শক্তি বুঝে খাওয়া লাগবে আর আল্লাহ বলবে আজকে আমি বলবো তুমি শুনবো তোমার করার কোন অধিকার কার নাই অধিকার কার আছে ইল্লাহ আলিমান আমরা তাকে অনুমতি দিবে সেই বলবে বলবে বাবা আর সে সঠিক বলতে ব্যস্ত হবে সঠিক বলবে ওই দিন আছে ক্ষমতা কাজ করবে না আমিও যদি বলি তো সঠিক তোমাকে বলতে হবে হাত যদি বলে তো সে সঠিক বলবে এই জন্য তুলন এগার তিনি আসেন কি মজা দিয়ে তারা মেয়সবে তালা কিছু লোকে তালা বেড়ে যাবে তারা করতে চারে ওই তারা চাবি তার হাতে থাকবে তার হাতে থাকবে তালা ফেরা দিবে আর অঙ্গ প্রত্যঙ্গকে আমরা বলার ক্ষমতা দিবে ওই দিনকে মুক্তি অঙ্গ প্রত্যঙ্গকে বলতে পারবে না ওই দিন ঝিলে দিয়ে বলবে আমার বিরুদ্ধে দঙ্গ প্রচন্ড বলবে আন্তা নিয়ে আসবাটা পরিদা চাই ওই আমাকে বলার ক্ষমতা যে যে সবাইকে বলার ক্ষমতা দিতে বিদায় আজকে আর সঠিক বলতে লাগল এটা সঠিক বলবে দিতে বুঝ বলি তিনি তাকে আমার সমাজে কুইজ না থাকার কারণে তার জীবনকে সঠিকভাবে ব্যয় করতে পারতেছে না আমার মনে আছে জীবনে খুন খুনে দূর খুন খুলে যেই কোন সময় মৃত্যুর পর তার হাতে চলে আসতে পারে আমি তাকে চাষ তা ফিরেছি চাষ আমি জিজ্ঞাসা করছি বাবা তুমি চাষ তোমাকে সময় পাপ প্রত্যেকটি সময় পাব না হাসির বিষয় না কান্নার বিষয় হয়নিও যদি খেল তাহলে যুবককে বলতে ইয়ার স্বভাব লক্ষ্যের স্বভাব যুবক তোকে যৌবনের মিশায় যেন না যৌবনের নিশায় যেন ভাষায় আনা দেয় সব কথা কাটা বউ চরমনেরা আমরা খবরের বাসিন্দা করেন তুমি দুনিয়ার পক্ষে খুশি হয়ে গেল না আত্মহারা হয়ে গেল না তুমি চিরঞ্জিত নয় প্রথম খোলা কেউ এখানে চিরদিন থাকে না আর কেউ চিরদিন থাকবে না আশার ব্যাপারে তার পছন্দের গাভীর হয়ে গেছি যদি তুমি মালের নিশায় নিজেকে বিবর করতে চাও মালের নিশায় যদি আত্মহারা হও মালের নিশায় যদি তুমি মালের নিশায় যদি তুমি তোমার এই দুই জিনিসকে পূজা চলাঞ্জলি দিয়া যাও মানে নিষায় দিন তোমার কাছে সুযোগ না থাকে তুমি যদি আত্মহারা দেয়া যাও তাহলে পুজোই থেকে যেতে ও কান খুঁজা শুন একদিন আসতেছে তুমি তিক দিয়া আকাশ ফাটা আর বলবি মা অগ্না পরে মার কোন কাজই ব্যস্ত না মন কোন কাজই আসল না মন কোন কাজই আসলো না সেইখান থেকে আবার আমি জিনিসের কেউ ক্ষমতা আছে না প্রথম আবুয়ার থেকে বেশি হবে তৃতীয় সামনে দণ্ডায় নাম হবে তৃতীয় উত্তর উত্তরে জবাব অবশ্যই হবে আবুয়া নিজি হতে তোলা রঙার কাছে কোনো পড়াশোনাও থাকবে না কোন থাকবে না বর্তমানে একশো মালার পেটের আসামি যখন আলেদের কাছে গেছে সে বলতে শুরু যেটা বলতেছিলাম যে এক কথন যদি বুঝে ওঠে সঠিক যদি ওঠে এক কথনই জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট এটাই দেখে না আমাদের সামনে কীড়া রয়েছেন এটা পিতার উন্নতের কাহিনী না গণ ইসরামের কাহিনী অন্য উন্নতের কাহিনী আমাদের জন্য পূরা হচ্ছে আল্লাহ রের মাধ্যমে আমাদের পিতাকাঙ্ক্ষী হিসাবে আমাদের খুশের পর্দাটি করতে পুঁজির উপরে পরাগ করতে চাইছেন আমাদের বুঝকে প্রসারিত করতে চাইছেন আমাদেরকে পুজ দিতে চাইছেন আমরা হাতে আল্লাহ এই ব্যবস্থাপনা আল্লাহ আজই আমাদেরকে হাতে ধরা আতর্ক করতে চাইতেছেন বলতেছেন একশো ভাড়ার ক্ষেত্রে আসামি তো কিছুক্ষণ আবেগ বলতেছিল মাত্র একশো মাত্র একশো আশার সঞ্চার ধীরে ধীরে হয়ে গেছে যখন মাত্র বলতে তখন ভিতরে আসা আশার সঞ্চার হয়েছে সত্য কি সত্য উত্তর আর তার হঠুই না সেই জায়গায় আসলে ওই জায়গাটা ছেড়াটা তোমার পরিচেষ্টা বেশি ভালো হবে এইখানে থেকেই তো তুমি বিগ্রাই না এইখানে থেকে তো এক সমাজে তো আশা দিন প্রধান প্রধান ওই গ্রামে ওইখানে কিছু লোক দিন শেখে সন্ত্রাসী না সাথে গিয়ে তুমি মিলিত হয়ে যাও যদি তোমার মিলন ঘটে আর কখন যদি তুমি মিলনের জন্য কদম একশো মাঠার কিন্তু আসছে ধরতে তো হবে যত ধরতে তো হবে বিদায় বাড়ি আসছে কটন চালানো শুরু করছে মাত্র কয়েক কদমি করতে পারছেন কয়েক কদমি চলছে আবার চলে আসছে আগ্রাই চলে আসছে নিয়ে আমি আচ্ছা আল্লাহ আল্লাহ আল্লাহ অন্য সব আল্লাহ হ্যাঁ না কোনো ভাষার শব্দে আল্লাহকে আল্লাহ বুঝানো যায় না আল্লাহকে তো বুঝেই দিয়ে হলে আল্লাহ শব্দটি বোঝানো যাবে আর কোনো বাসার কোনো ব্যাখ্যা কোনো অর্থগত শব্দ দিয়ে আল্লাহকে বোঝানো যায় না এটা তো শব্দ যে মতবাদ আছে হ্যাঁ থাকতে পারে কোনো শব্দের ব্যাপারে আমি উড়িয়া মাদ্রাসায় উচ্চারিত করছিলাম সবাইকে বলছিলাম আল্লাহ আল্লাহ আলবাহিস না পুরানে হাজার আলব আপনি যদি আলবাহ হিসেবে উচ্চারিত করেন কমসে কম চল্লিশ নেতি পেয়েছেন চারটা হলুবা ঠিক না কিন্তু আমার মনে হয় কোন গ্রামে আপনি যে ওই তর্জমার শব্দতে আপনি দশ পোজা আমি তাকে কেউ যদি বলেন যে অব বুজুরগত যেই শব্দ দেখছে আমরা এটা উনি লেখতে ঠিক দেখছে তর্শনা লেখে ঠিক লেখে কোন ভুল লেখেন নয় কিন্তু আমি দিনটা ভিজেন থেকে এসেছিলাম আমি যেটা বুঝে যেতে না সবার ভালোবাসা সবার জন্য সমান না আমি বুঝেই যেতে গেছি আমার চাষিকে আমি বুঝেই যেতে গেছি আপনাকে অল্লাহ বলেন যদি আপনি খুঁজে একজন বলেন তো চলুন নেতি ব্যথা হয়েছে শব্দ যে অল্লাহ আল্লাহ অল্লাহ দিনের দিনে ধীর দেখা পাঠ করবে কষ্ট ঘোটা কোন টাকার কোন শেতরে করবে না শক্তি আমি যেটা আল্লাহ খাবা তো সেটা আসে মেলা করতে দেরি একশো ফাইভ নিয়ে আসতে দেখলেন একশো মাডার কেটে ফাই নিয়ে একশো মাঠার কেটে ফাইজ আর কম না ঠিক না কি বলেন এক মাডার কেটে ফাইল নিয়ে কোন আসতে পারে না একশো মাডার কেটে ভাই বটির কয়েক কত উঠছে বুঝের পরে যে কত উঠাইছে কোন তপ্তায় একটা ফাইল নিয়ে আগামের ফেরেস্তা বলতে আপনার পর্যন্ত পাইল চালু আসে এক সম্মেলের ফেরেস্তা বলতে পাইল যদিও একটা সবগুলাকে গুলি সাত করার ক্ষমতা রাখে চলে আসছে আমি আপনাদেরকে পুজো দিতে ও আপনা বক্তারা করে সেজন্য তাদের শুরু খুব সুন্দর থাকে আমার আওয়াজ থাকেন না মাঝে মাঝে আমার সঙ্গে বীরত্ব লাগে যেন আওয়াজ তো দিতে আমাদের দিতে যেটা শুনলে আমার সামনেই আমার সমাজ বীরত্ব লাগে কিন্তু কোনো দিতে তো আমার আবহাওয়া আর কেউ তো দেয় নাই জন্য আপনাদেরকে খুঁজেই দিতে চেছি মিষ্টি ভাষা আমি ব্যবহার করতে না আমার সাথে মিষ্টি ভাষাও নাই মিষ্টি শুরুও নাই এই কর্মসার গোটা আওয়াজই আপনাকে করতে হবে আর আমি আপনাকে খুঁজেই দিতে চেয়েছি ছি চুবক দিতে পেয়ে গেছি পুরো এলাকাবাসীকে দিতে পেয়ে গেছি যে এক ফাইলারা বলতে শত ফাইলকে দিই শ্বাস করার ক্ষণ দাঁড়াতে ভেবেস্টা হচ্ছে বিশের জগা হলে দেখো একশো যেতে ফাইল আকাশ পর্যন্ত জায়গা গেছে আর এরা হারতে শুধু একটা ফাইল দিয়া বলতেছে এক ফাইল নাকি এক ফাইলকে দুলিশ্বাস করা এই ঠকরাই আমাদের চলতেছে তো আমি হাতি পেয়ে ছবিও নাই আমি অন্য হাতির থেকে রেফারেন্স হারাই যানি স্থান করতেন যখন আল্লাহর কাছে আরতি পেশ দরখাস্ত করতে গেলেন আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে আখেরা দিয়া দেন আমরা নূরে তৈরি ক্ষমতা আমরা রাখি না আর মানুষ তো মার পেটের নিয়ে আসবে কেন্দ্রে তুলে আসবে না যখন পেটে ছিল এই সমাজেরও এই এলাকারও এরকম চব্বিশ ঘন্টা সময় বাদ করতে টেলিভিশন ও মা তুমি আজ হলো না ও বোন তুমি আজ হলো না তুমি টেলিভিশন তো দেখো নাই সাদা রক্তি দেখো নাই সত্য তুমি যে কষ্টকে সহ্য করতো ইমান ব্যথাবিল হলে যা উল্ট হাজার জীবন যান সাক্ষার জীবন ওই মার কষ্টকে যদি রূপ দিয়া পাহাড়ে নিখেস তোমার কলিক পাহান তুমি আর আমি যদি সূর্যের সামনে রেটা দিতাম তো সূর্য তিরদিনের জন্য আলোকে হারাইত আর পূজারা সূর্য সম্ভব অন্ধকার হইতে পারিত হইতাই বলেছেন আমা তোর কষ্ট এত ছিল অবস্থায় এটা সত্য যদি পাহাড়ে নিক্ষেপ করা হয় তো পাহাড় টুকরা টুকরা হতে বাধ্য কিন্তু মা তারপর সদা রক্ত করে যন্ত্রণাকে তুই যন্ত্রণাকে তুই একটু লাগু করতে চেষ্টা করছিস কেউ যদি রাগ হন বা করেন তাহলে আপনাদের পায়ে হাত রাখি সমাজ আমার যা আমার সমাজের কথা আমি যদি তুলা না আমার সমাজকে যদি আমি সঠিক বুঝ না দিই তো কেউ একদিন আমার সমাজ আমার গলায় বের করা হতেছিলাম কি হয় ক্রিয়া সন্তানের উপরে করে ওরা আমার বিকাশ করে জন্য তো রাত্রা সতর্ক করে তোমাকে সতর্ক করতে হবে তোমার অসতর্কতার চরণ তোমার ছেলের উপরে সন্তানের উপরে আবাস করবে হতে পারে সে অঙ্গভাগী নিয়ে আসতে পারে না যদি আমি করে চিনই না কত প্রত্যেকে জানি আমি পরিবাহী হয়ে গেলাম বলে ওই একস ভাই তোমার আজকে জেরা স্বামী তারা বলতেছিল মানুষ দুনিয়া গিয়া সচনা সাক্ষাৎ করবে এদেরকে দুনিয়েই দিয়া দেন আমাদেরকে আফেরা দিয়া দেন তা আলু প্রতি বলছিলেন আলবার কির তুমা দিয়া আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদের পুজুলতে ছোঁয়া করি আমরা আল্লাহ হাতের ছোঁয়া তৈরি হোয়া যদি পুজোর হাতে ছোঁয়া না প্রথম খোলা মানুষের উপরে তোমাদেরকে চেষ্টা তো দিতে পারি না যাহা সুন্দর দুনিয়া বা আখেরা আমি মানুষকে দুনিয়াও দিলাম আখেরা তো দিলাম ওই মুহূর্তে প্রেস্তাদের ছিল আমরা তো দুই কুড়ি হারাইলাম তৃতীয় ফেস তো মানে এইটাই হচ্ছে যে একের জন্য লোড়াই বা ঝগড়া তোরা নি জন্য আমরা হারা পেছি ঝগড়া না করে সিদ্ধান্ত আমি নিয়ে আসছি সেটা হলো কি যেদিকে কদম ছিল ওটা নিকটে না পারি নিকটে তো আল্লাহ জমিনকে কানে কানে দিছিলেন। বাড়ির জমিনকে বলছিলেন হচ্ছে তুই লম্বা যা যেই দিকে কদম উঠতেছিল পুজোর পরে যে কদম উঠতেছিল ওই দিকে জবিনা বলতে ছিলেন তারা মাপতে শুরু করতেন মাপতে মাপতে মাপতে মাপতে সেই দিকে পর কদম উঠতে তারা বিশ্বে এক দীঘা বেশি এক দীঘা বেশি হইতে দেরি দূষিত হইতে দেবি তহমতের বেরেকটা রুমিয়া দৌড় দিতে দেরি হয় আমি আমার ভাব বুঝে যেতেছি হাকিতের যদিও নাকি শব্দ না আমি আমার ভাব এই হাতি থেকে উঠছি যে ওরা তাকাইতে জানাতে বুকার করে দেয়া টাকাইতে ওরা কিনা যিনি আমি দেখাই গেছিলাম যে পূজের পরে যদি করবো এক কথম জানেন আমি বলতেছিলাম যে তার জীবনকে মামের তীক্ষণে হারা ফেলে মামের তীক্ষণে দৌড়কে দোলে আমার মনে হয় আগে আমি ইউরোপে ছিলাম নরমের পরে একটা দেশ আছে যেটা আর ছিল এখন সাথে নাম গিরাগে যাবে শুধু বড় পর আমরা ওইখান দিয়ে আমরা নরমের পরে স্টুডেন্ট যাবো স্টুডেন্টের যেটা যাব আমাদের চাওয়া ছিল আমাদের যাবো ওইখানে দেখেছি বাংলাদেশের লোক আমার কপাল চক্ষুটা চক্ষু কপালে উঠে গেছেন তোর হুদিলে আমরা তোরা কেমন আছো বাবা হুদিলে দেশ বড় নর পরে খাদি বড় বড় বড় কিছু না আর ওই রাশিয়ার দেশটা আগে ছিল এখন ইউরোপের সাথে শুধু বড় বড় বড় কিছু সারা বছরই বড় হান্দরের সুপ্রিয়ার বিষয় তো যে ওইখানে যাওয়ার পরও নিজেরা নতুন ওইখানে যাওয়ার পরও নিজেরা কিতাব বাংলাদেশ থেকে নেওয়াই তো করে তালি সময় মূর্তি দেয় সময় দেয় নিজেরাই মূর্তিদের আদান দেয় আবার একজন এখানে আপেষ্টা রাখতে ইমামতি করে আমি ঠিক তো রমজানে কি করো রাত্র তো এখানে অনেক ছোট নিজের রমজানে আমরা তারা আমি বললাম তোমাদের কপাল চুমা দরকার না তোমাদের কপাল চুটি আসলে আসতো এটা তোমরা আল্লাহকে ভালো নয় নিজের ঐতিহ্যকে ভোলো নয় এটা তোমাদের কপালে চুমা দেওয়া চুমা আমাদের কপাল একটা চুল দিবেন কত খোটা নানা গড়ে যায় আমাদের কপাল গুলা চুল মানুষ দুনিয়ার চোখ জাকাইতে কত জু তো সমুদ্রের দিকে শেয়ার পর সমুদ্র দিয়ে তখন একটা তার সবা কতজনকে পাহাড়ের ভিতরে আপনারা জানেন না করতো যারা পাকিস্তান ছিল এরা গ্রিসে গেছে ইটালিতে গেছে লক্ষ লক্ষ ছেলে একদিন ধরে হাজারো হাজার আমি বিনাদের হাতে মনে আছে ছেলে রাত্রে বলতো প্রয়ানের শেষে নিজের জীবন কাহিনী শোনার জন্য আমিও আগ্রহ করে শুনতাম যে তুমি ইউরোপে প্রত্যাশীভাবে অনেক মজবা এরকম গেছে সারা রাত্রাহীতেছিলাম শান্তি চোখে পানি ধরতে বাবা এত কষ্ট করে আছে নিজের শুধু দুটো ইউরুর জন্য প্রথম খোঁজার একশে পুঁথিবাদের একবারও যদি আমরা জীবনের সবচেয়ে প্রয়োজন কি থেকে যেমন খুশি নিয়ে তেমন জীবনকে চালাই কি বলেন হইত না হইত না মালিক আছে বলবো মালিক বলছিলেন যদি আকাশ থেকে এক কোটা বৃষ্টি নয় সব একটা টানা নয় আকাশ প্রভাব আল্লাহ যদি আমাদেরকে পাল্টে টান তো যেরকম এখন ফুলে বলে পালতে চান তখন আল্লাহ ফুলে বলে করার ক্ষমতা রাখেন রাখেন না আল্লাহর না ফল দিতে আল্লাহর জন্য জলির সত্য না আল্লাহ কাছ থেকে ফল লিত করতে পারেন না সেটা ধরতে ছিলাম আমাদের ছর চুরো অর্থের পিছনে সে একদিন চিৎকার বলবেন মা ভাবনা কোন কাজে আসবো না অর্থ আমার কোন কাজে না চলেন আরো আপনি যেভাবে আধিপত্যের পিছনে ক্ষমতার পিছনে শক্তির পিছনে আধিপত্যের পিছনে ক্ষমতার পিছনে শক্তির পিছনে যে দল যে শক্তি অর্জিত হইলেই সব কিছু হবে আধিপত্য অর্জিত হইলেই সত্যি অর্জিত হবে ক্ষমতা অর্জিত হইলেই সত্যি অর্জিত হবে হলে তোমার অর্জিত হইতে পারে তোমার অর্জিত হতে পারে সত্যি কিন্তু আগেই আমি এখান থেকে বাকি হয়ে চেলা রেখি চার জিনিসের থেকে বাঁচার ক্ষমতা কেউ না আর কেউ রাখবে না তৃতীয় জিনিস পর্যন্ত আমি করছিলাম দুনিয়ার থেকে কেউ আল্লা কি হবে আল্লাহর সামনে দাঁড়াই কি হবে প্রশ্ন উত্তর তাকে করতেই হবে আল্লাহ প্রশ্ন করবে তাকে জবাব দিতেই হবে না কোনো মান চতুর্থ স্যানপন্থী বা বামপন্থীটাকে হইতেই হবে বামপন্থী দুনিয়া মামলে ধরেন না দুনিয়ার বামপন্থীতে হল কেউ অপব্যাখ্যা দেন না যারা এখন চ্যারে আছে তারা ভাবে আমরা ব্যাংকপন্থী যারা নিচে আছে আর যারা চ্যারে নাই কি বলে এরা বাম পৌঁছে ঠিক না আবার যারা চ্যারে নাই এরা বলে যারা চ্যারে আছে ওরা বাম পন্থী আমরা হলাম ব্যাঙ্ক পন্ত্রী ঠিক না অল্প বলে তোমাদের মতো আমাদেরও কি আছে জাহান্নাবে যাবে একদর ঘোষণা হবে জাননাতে যাও একদর ঘোষণা হবে জাহান্নাবে যাও তৃতীয় কোন জিনিস আমি রাখি না জিনিসের থেকে বাঁচার ক্ষমতা রাখে না যেটা হলো আমাদেরকে গুঁচে দিতে তুমি যদি ভাবো যে আমার ক্ষমতা আকাশ পর্যন্ত আমি আকাশের রবের সাথে লড়াই নিব যেরকম তো ভাবছিল যে আমি আকাশের রবের সাথেও লড়বা জীরা আমি উত্তার রবের সাথে লড়াই নিব আর লড়ার জন্য উপর পর্যন্ত করছে আর তীরও বিচ্ছেদ করছে আগ্রহ তার তীরের ভিতরে রক্ত লাগায় ফিরত দিতে খুশি খুশিকে নেন আসবে দেখো দেখত দেখো দেখো মুদ্রার সাথে তো মুদ্রার নবের সাথেও জিতে আসি পৃথার উপর নিচেও আমি যেরকম যেদিকেই টাকাই বা ওই আমাকে পাবা উপরে টাকা আমি নিচে টাকা আমি টাকা হতো আমি কামের টাকা আমি সামনে থাকা আমি আমি নদীর টাকা আমি সাগরে টাকা আমি পাহাড়ের টাকা আমি পর্বতের টাকা আমি যাচ্ছে টাকা আমি ফুলে টাকা আমি পাতায় থাকাও আমি ফলে তাকালতো আমি চিন দিকে তাকাবে বড় সুন্দর বাসায় কবি এই কথাটি ব্যক্ত করছেন হাজারুনে হাজারুনে তুমি যদি তোমার ভিতরেও তাকাও তো এখানে তুমি আমাকেই পাবে কতদূর নিকটে পাবে আপনারা তুমি ভাবতে পারি আমি তোর সাহেবের তোর তুই তোর নিকটে না আমি তোর নিকটে বিদ্যমান আমি তুমি বিদ্যমান নাই থাকতাম শক্তি তোর প্রবল শক্তি তোর ক্ষমতা তোর তীর ক্ষমতা তোর ধরার ক্ষমতা তোর ক্ষমতা তোর এতটুকু শরীর এত বড় না তুই তুই তুই ছিলি কোনদিন তুই সুখাম সত্য আর সুখাম ওরা আমি তো করছি কোনটা চাহিরা পাহাড় জানত অনেক অজ্ঞ ছিলি তোকে ইচ্ছা সাধন আমদান আমি অক্ষর দান করি ঠুকে দিবি কোনটা ছি হির ছি সময় ছিল পরিচয়টা যদি এখন মানুষ তোকে দিবে কিন্তু আমি এখন মানুষ গলায় ফুলের মানা যায় তো একটু পিছনের তরি আমাদের দেশে বলে কখনো কখনো ব্রিটিশের দরিদ এখনো উঠে দেখেনি লেখা আছে একটা মানা ছিল এটা সব হিন্দু ছিল মুসলমান ছিল একটা এখানে ইসলামকে বিস্তার করে আমরা দুনিয়ার দেয়। মুসলিম দেশ আমরা দুনিয়ার এক দেয় আমাদের জনসংখ্যা যত আর এটা অনেকটি আছে অনেকটি এখানে আমি কখনো বলি কথা মনে হচ্ছিল এই দেশের নয় ছয় তিন কারণে সম্ভব না কেউ যদি পাবে যে এই নয় ছয় চলবে সে ভুলের সাগরে রাতের জঙ্গলে রাত চলবে তিন কারণে সম্ভব না আপনাদের কে বলি এক কারণ সম্ভব নয় জন্য চাল দিনের নামে হজের পরে এত বড় খেদারি দুনিয়ায় কুভ হয় না যেটা আমাদের দেশে হবে শুধু দিনের নামের উপরে কোন রক্তি হচ্ছে না সারা দুনিয়া আছে ঠিক না আপনি আপনি বোঝেন একটা একটা চিন্তা করার এত বড় গ্যালারিং হজের পরে শুধু দিনের নামে দুনিয়া শুনতে হবে না দ্বিতীয় দুনিয়ার কোন দেশে রাত্র একটা সময় উঠা আল্লাহর সাথে কথা সম্পর্ক ওই কোটি কোটি বাচ্চা গুলা দুনিয়ার কোন দেশে নাই যত এই দেশের মত্ত বা ধ্যখানা এই দেশে যত আছে রাত্র চারটার সময় ইহার সাথে কথা বলা সম্পর্ক ছুড়া পয়সা থাকে কতম খোলার আমি আশির মতো দেশ চোখে উঠি মুসলমান গাড়ির কিন্তু কোনো পানি নাই আমাদের হেড্রোলা চারটার সময় ওঠে ওঠে চারটার সময় আল্লাহ সাথে কথা বলতে শুরু করে কালাম করতে থাকে আলু ছোট ছোট বাচ্চা সাথে কথা বলে কালাম উল্লামি আল্লাহর কথা আলু বলে কোন উপরকে আমি কালাম দিনে কিতাব দিতে মধ্যে তোদের সাথে এত ভালোবাসা যে আমি রাখতে পারি নাই নিজের শান্ত না দিয়া দেখি কিন্তু তোদের পাড়া যখন আছে তো আমি কিতাব দিয়া শান্তি পাই নাই আমি আমার কালাম তোদের হাতে উঠেন মনে উঠবে কিন্তু বলতে চলে তো মোহাম্মদের লোক আমার উন্নত হিসাব কিতাব আমাকে নিতে দেন আমরা জনগোষ্ঠীর সামনে নেবেন প্রথম নদী থেকে ইসাল পর্যন্ত সমস্ত উন্নত আমার ভুল তুলুটিকে উন্নতের ভুল আমার এখন থেকে লজ্জা রাখতেছে যে আমার উন্নতের কর্ম লক্ষিত চাই না না যায়। পারে আমি কোনো দিন হইতে পারি নাই আমি কোন চোখের পারে আমি সইতে পারবো না আমি তো সিদ্ধান্ত এগিয়ে সে তোমার পুণতে আমি তোমার করিতে দিব না তোমাদের কেন লুকে দেবেন না বলে তোমার উদ্যোগের বন্ধুরি যখন তুমি দেখা করব আমি তো আমি পর্দা ক্যান্ড করব আমি থাকবে তোমার পুঙ্গ থাকবে আর ওই পর্দার ভিতরে আমি তোমার তুঙ্গতে বিশ্বাস করে প্রত্যেকে বাংলার যেখানে মাদ্রাসার বক্তব্যের ছেলেরা রাত্র চারটার থেকে উঠা আল্লাহ তাদের সাথে কথা বলতে শুরু হয়ে যায় আর বলতে থাকে বাচ্চা বাচ্চাদের রেখে কি দেব আমার বন্ধুর ভবিষ্যতে উন্নত তুমি আমার বন্ধুর উৎসব আমি তোদের সাথেই প্রত্যাবলার এত সংখ্যায় দুনিয়ায় কোথাও নেই তৃতীয় কারণ তৃতীয় স্বরণীয় এই জন্মিয়ে নেয়ানি হকানি হকানি হকানি হকানি উলাম হয়ে ফেরাবে এত সংখ্যা দুনিয়ার কোনো জন্মে নেয় আমি মিলিত এই একটা আগে বলো কোন কিতাবের যাদের মহিলারা পর্যন্ত পুরাণ ভুল করবেন বাহির থেকে আওয়াজ দিবে এরকম না এরকম করবো ওই দেশটায় লোকিত হলে পঁয়ত্রিশ লাখ আরে বাংলার জমি পঁয়ত্রিশ লাখে দেশ আর ওই খোঁজার হাবি মনেকে জুড়িয়ে রেখি আবুয়া বলেন চাই সম্প্রদায় যদি না থাকতো আমি তমিনকে আকাশকে লোহার প্রমিনকে তামার دورا كل خلق را زين نفط لا سائل سما عيدا وارزق قطفا واستوى رمضان وما انتك بنا سما قطرا وما انتك من الارض قطا بل انصب عليكم العذاب الضغط افرتريت علي عذاب ديت আপনাদের প্রবীণ তামাক মাটি পালু একটা বৃষ্টির ফোটা নয় একটা শস্যের দাঙা তোমাদের তোমাদেরকে আদাস ইয়া শংসার দাম চার সম্প্রদায় নিয়ে না থাকত মশা একটা ওই আবুরা যারা রাত্রে উঠা চোখের পানি ছড়াইতে থাকে না এটা না যারা তো আছে ভাইবেন না আপনি আপনার খাবার ক্ষমতা নাই এরা আছে জানেন না এরা তারা এরা যখন রাত্রে ওঠে আর চোখের পানি যখন এদের কালা পায় পথে থাকে ওই পানি দুনিয়ার সমস্ত শক্তিকে এক ছোটা অনেক দুনিয়া তো দুনিয়া জাহাঙ্গ নামের যদি আক্রান্তিতে সে কুঠি গুল হয় জাহান্নের আগুন আর আক্রান্ত থেকে যদি কুটি হয় আরে আট ঘন্টা কেন আট হাজার কেন আট লক্ষ হাজার আট কোটি হাজার যদি এটা লম্বা চলা হয় তারপরে এদের এক গোটা ওই সমুদ্রের জাহান নামের সমুদ্রকে ছিল আমরা জানি না কোন রেখে নাই আর রাত্রে এত চোখের পানি আলের দিয়ে কোনো রেখে হয় না রাত্রে ওটা চোখের পানি থাকতে থাকে যা সারাদিনের নিকা রাতেও গেছে বলে না তোর সামনে খাটা পেটি বলতে থাকে দাঁড়া দাঁড়া দাঁড়া দাঁড়ায় কথা বলতে থাকে মাঙ্গ হতীতে হয় খুশিতে তো খুশি হয়ে দিতে দুনিয়া ওরা তো দিনেও খুশি হয়ে যায় না দিলে দুপুরে তাপ লাগা যায় কিন্তু খুশি হয়ে যায় ওরা তো এই কথা দ্বারা বলতে থাকে বোনো से। তো তু না বলেছে এরা তো রাস্তায় দাঁড়ায় এগুলা রোকে থাকে ওদের চোখের পানি এই তিন কারণে নয় করে চলে না কেউ যদি ভাবে চলবে সে ভুলের জঙ্গলে আছে এই জন্য আপনাদেরকে আমি এটা আমার না কোন রাজনীতি না আমি আমিও ভাবি হলে তো ভুল হবে ভুল ভুল এখান থেকে রাজি হয়ে গেছি চার সম্পর্ এখানে এই যুবকের দিকে তাকায় দেখেন আপনার ধরে নিজেকে লজ্জা প্রতি মানে আমি আবার বলছি এখন বলি আমি আমি বেলজিয়ামে দেখছি আলোচ এত সুন্দর আপনাদের কাছে বর্ণনা না গোলাপ তাদের সামনে দাগ এত সুন্দর আর আমি নিজে দেখছি নিজে শুনছি ওদের ছি আমি মেয়েরা এই যুগক থেকে ছোয়ার জন্য আমার চোখে দেখা মোহাম্মদ সুন্দর চেহারা মনে যে কাল সাইডা গোলাপ পাকি হবে লম্বা চুপক পকেটের ভিতরে ত্রিষ্টি মাটির ভিতরে লাগায় হাতির ভিতরে হস্তি আসতেছে আমি নিজে তুই হাতি শোনাবো শোনা আমি যুবক ভয়ে তোকে দুটায় আল্লাহ হচ্ছে তুই যদি না থাকছিস আকাশ লোহার জমি টানা একটা খোঁজানা সবচেয়ে একটা ধারানা আমি সমস্ত জগৎকে মাধ্যমে দিতাম পুরো তরফ করে দিতাম কিন্তু যুবক তোর দিকে যখন দেখি আর কিছু করে না সব কিন্তু চেহারার দৃষ্টিতে হারায় খুঁজা ওই আখটা শিশু চতুষ্প না থাকত যার সম্প্রদায়ের কারণে আমরা টিকা আছি অন্যথায় টিকার কোন আমাদের কাছে কোন যোগ্যতা নাই কেননা আমার জাতি ধারায় আমার সমাজ তুল ধারা এসেছে কোন জিনিস তার জীবনে সবচেয়ে প্রয়োজন আর ছিল সঙ্গী এজন্যই যে ক্ষমতার শক্তি নিশা জীবন হা চলতে হার চলতেছে চিপকা হুকে চিপ্কা হর জল হরুণানিয়া হর কানু শুলকাহ হাত মানা গেল ক্ষমতায়িত আমাকে জোগায় দিল আধিপত্যের নিঃায়িত আমাকে জোড়ায় দিল শক্তির নিঃায়িত্ব আমাকে জোগায় যে আজকে কি আমার জীবনে বেশি আর কোন জীবন আমার সঙ্গী আজকে থাকি না কেন আরো খোলার ক্ষমতা আছে কোরআন কিছু দেখানো যাবে যে আমাদের বিবে চাপ করছে কিন্তু চাপ বুঝেন হঠাৎ মহিলা ফাঁকা হঠাৎ মাসিয়ার মধ্যমানে কি যেতে আমরা এখন বিদেশের পর্দাকে চাপ করা আমাদের যে তুমি বুঝো বোঝো বুঝো আমার বন্ধুর উন্ম আমি বন্ধুর সাথে আমি তোমাকে লিখিত করবো না আমি বন্ধুর সাথে কখন খায়াতেছি যেদিন বন্ধু তুমি থেকে বিদায় নিতেছিল তোমার কোন অনুমতি নিয়ে এখন বিদায় হেঁটে তো বন্ধুর প্রত্যয় ছিল আমার কোথায় তুমি আমার বাই কোথায় সে কেন আসে নাই তো সিবরি মারাকুর বউকে উত্তর ছিল দিক্ষামারি কোলা ওনাকে তো প্রথম আকাশে আমি লেখা আছি আর উনি কিছু সালাম দেওয়ার ধরতে ওনাদের চোখে পানি ছিল আর ওনাকে স্বীকার করতে বন্ধু আপনার পানি কেন করতে তুমি আমার শেষ দিন আর কোনদিন অধীর পাথক দেয়া আমি কোন রবীর দুয়ারে আসবো না এটাই আমার শেষ দিন এরপরে আর অধীর পাহক হিসাবে আমি নবীন আসবো না আমার চাকরির দেওয়ার শেষ স্বারত নবীদের দুয়ারে আশা দেওয়া ছিল শেষ আপনার দুয়ারে আসার জন্য নির্ধারিত আমার সুলে যে ব্যথার কারণে আমি কোনোদিন যে ব্যথার কারণে দুই গুনে আমি হইতে বাধ্য হয়ে গেছি মোটা হতাল সাফু খান কেউ কোন দিন আমাকে হাঁটতে রেখে নাই আমাকে চিন্তায় ঝুঁকে আসতে আমি তো বলবো অমেরে দুঃখ ওমের দুঃখ অনুরে দুঃখ বৃদ্ধ হওয়ার কারণে তোমার আত্মু ঝুঁকা তোমার আত্মুতে দেখা হয়ে গেছে তুমি কেড়ে বসানামাজ করো ব্যথা তো হুদ আমাকে ব্যথা বানা আমার কমর চুক্তিতে তোর আমাকে চুপে আসিবে সাহায্য নাবা তোলায় নাব আমাকে ঘুরা ফোর কেন কেন মোহাম্মদ রসুল চোখে পানি ফেরা আছে বলছে আমি আমি আমি উন্নতির জন্য সব কিছু আমার বিসর্জিত আমার চিন্তা সাধারণ উন্নতি আমার করে আমার উন্নত রাখবা কি হবে আমি তো উন্নত ছিলাম আমি তো উন্নতারি ছিলাম আমি তো উন্নতের দাম করছিলাম আমি তো উন্নতকে রাখছিলাম আগ্রায় রাখছিলাম উন্নতকে পাহাড়া দিয়ে রাখছিলাম তোমার মাধ্যমে আল্লাহ থেকে নেওয়া অন্যতকে আমি দান করতাম ওই মা আবুয়ার টাকা ছিল আমি বঞ্চনকারী ছিলাম আমি উন্নতকে ছেড়া চেলা যাবো মারাত্ম মূল দণ্ডার নাম কবে আমি সাহিত্যিকনাকে বাসা পাব। আমার কাছে বাসা নাই সে কোন শব্দ আপনাদের দিনের পদ্মাকে পড়বে আর দিনকে পড়বে আর দুই আঘাত করবে শুধু শুধু আর শুধু যে আল্লাহ সঙ্গে নিজেকে তার করাইতে পারবে আল্লাহ তাকে কোনদিন শাস্তি দিবে না যে নিজে আমল নামাকে পারবে তুলাইতে পারবে তাকেও আমরা শাস্তি দিবে না তাকেও শাক্তি দিবে না যার সাথে আমরা প্রশ্ন উত্তর করলেন হাতিতে হাতে প্রত্যেক ভিতরে যার সাথে আল্লাহ কথা বলবে তাকে আল্লাহ শাক্তি দিবে না আল্লাহ আছে তাকে না তো এতটুকু নিজেকে উঠান আমল্লা মা পল্লা লিখা যায় যদি পল্লায় উঠতে পারে তো ঈশ্বর আল্লাহ পল্লা আল্লাহ ঢুকবে টুকবে আল্লাহ শাক্তি দিবে না এই জন্য এই মাম দেখছে না আল্লা খবর আর সারা জীবন কতগুলা আর ওইখান থেকে তুলা তোলা পল্লায় এরকম মারবে যে পল্লাকে ঠিকই পারবে মনে হচ্ছে আমি বলি আগ্রহবর্তীছি একটু যদি কান ফিলা শোনেন আপনার শিশুকে যদি চোদ্দ বছর বয়স যদি আপনি সুরক্ষিত করতে পারেন চোদ্দ বছর বয়স জন্ম থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত আমি বলি যাতে আপনার চারটা সন্তান দিতে। সে চোদ্দ বছর সন্তানের সুরক্ষিত করতে চোদ্দ বছর পরে সন্তান সেটাই খুশি থাকায় সেটা চলে যায় এটা কোনো দেখার বিষয় না সে যদি চোদ্দটা বছর খালি সুরক্ষিত করতে পারে সন্তানের চোদ্দটা বছর শুধু চার চোদ্দ কত সত্তর ঠিক না আল্লাহ রসুর বলতে সত্তরের উপরে আমার উন্নতি বিক্রি বাড়বো না এটার সংখ্যা কম ঠিক না সন্তান যদি চল্লিশটা চোদ্দ বছর প্রত্যেক সন্তানের পাদের ভা পর্যন্ত সন্তান করে আমল করবে জানবে গুল বদান কিনা চোদ্দ বছর যোগ হবে মা চাইনা উর্দু ছাড়া নামত ফ্রেতা করুক না আল্লাহ বলবে কবুল লেখতে তার মা বাবার আমল ন আল্লাহ যেন দেখব কত কোনো খাতাই নেই না হওয়া পর্যন্ত বাচ্চার পরে উঠানো থাকে এখন ন্যাক কর্ম খুঁজিব্লা হঠায় আমরা আমিন কোন ব্যক্তি ন্যাক কর্মকে আল্লাহ বিকা না কোথায় যাবে কোথায় কোথায় কত মা বাবার আনন্দ যদি চোদ্দ বছর পর্যন্ত আপনার ছেলেকে মাদ্রাসায় দিলেন সুরক্ষিত খুশি খেতে পূজা যা আমার আরও কিছু নাই বলারও কিছু নাই পড়ারও কিছু নাই তুই পূজা দাদা কোথায় যাবি চা এতে কিছু আর যায় আমার আসে যায় না আমি মাখন তো থেকে জ্ঞান দিতে চাই চোদ্দ বছর পর্যন্ত যদি তার বয়সকে আপনি আঙুলকে যদি সুরক্ষিত করা দিলেন আপনি আঙুল নামার এক করে দিলেন আপনার বাবা যদি চোদ্দ বছর আপনার সুরক্ষিত করল ওই চোদ্দ বছরও আপনার কাছে সুরক্ষিত আছে ঠিক না চোদ্দ সত্তর আল্লাহ যদি বলে তার সন্তানের চোদ্দ বছর বয়স পর্যন্ত তুই আগে কোথায় সুরক্ষিত করছ এটার হিসাব দে আর তোর মা বাবায় তোর চোদ্দ বছরের হিসাব দে তারপরে তোরা সব পারবে জানা আর বাকি জীবনের হিসাব আমার প্রয়োজন নাই তাইলে বলেন আমরা কে এইখানে আছি যে আর কোথায় বলতে যে আমি প্রত্যেকটা সন্তানের চোদ্দ বছর পর্যন্ত সুরক্ষিত করছি জবাব দেওয়া হয়েছে আপনার জীবনের জবাব পাঠছিলাম আজি ক্যাকে দেখেন আজকে বাহিরে বলতেছিলেন এর জন্য মনে উঠল মেরে এর জন্য বললাম সন্তানকে সুরক্ষিত করেন সুরক্ষিত করেন সন্তানের জীবন যদি সুরক্ষিত করতে পারেন একচেয়ে বড় জীবনের সঙ্গী আপনার আর কিন্তু হবে না এটা বলতেছিলাম চিরদিন আপনার সঙ্গী কি হবে মনে হচ্ছে এই জন্য বললাম যে এই সন্তানও আপনার প্রিয়দিনের সঙ্গী হবে সঙ্গী আবার এই জীবন আপনার প্রিয়দিনের সঙ্গী হবে এই জন্য হাজিত আছে আজকে তো সন্তানদের করে চোখে কান্না না কোনো মানবে তুমি জীবনকে সুরক্ষিত কোথায় আপনার চোদ্দ বৎসর না আপনি শুধু দুইটা বৎসর দেন একটা বছর আপনি সন্তানকে দিয়াবেন মত শুধু উত্তারকে বলেন সঠিক উচ্চারণ কোরআন একে পড়ায় আমি তো তুমিও যেখানে শুচরা যায় কোনো না কোন আল্লাহ তার বিলের পট পরিবর্তন করে আর সেগুলি সঠিক শুদ্ধ কোরআন আপনার জন্য হয়ে হতে পারে তার চোখের পানি আপনার চির দিনের আকাতকে বন্ধ করার জন্য যথেষ্ট হবে না গল্প যদিও আমি গল্পে বিশ্বাস নেই কিন্তু হ্যাঁ এক পিছনে হাদীতে পাওয়া যায় হাদীতের ভিতরে এক ইঙ্গিত পাওয়া যায় এই জন্য এই কৃষ্ঠে আমি বলতে পারি নিজের পর যেটি যোগ্য হবে কথা আমাকে ঘটবে তো আমার এই গরিবের শুক্রাকে তুমি মাদ্রাসায় দিল তিনি শিক্ষায় শিক্ষিত করো আমি তো কিন্তু করেই দিতে পারলাম না যদি এর স্কিল আমাকে মাফ করে আল্লাহ ছেলেই দিতে দীর্ঘ দিন গেছে কথা যখন পড়তে শুরু করতে মুখে যখন বলতে শুরু করছে আপনার কাছে আপনি শিক্ষিত করে আমাকে ফিরত দিলেন যখন সহজ আমাদের মাদ্রাসা সিস্টেম প্রথমে কিছু পড়ায় না দিদি পড়ায় তারপরে কি পড়ায়ের সাথে উচ্চারণ করতে আল্লাহ কবলে আজাব হয়েছিলাম এখন আসতেছিলাম হঠাৎ থামাবো কেন বলে আমার লজ্জা লাগে ওই কচি কচি এটা সমস্ত অক্ষরের গরু গুলাকে অক্ষরের শব্দ গুলাকে সঠিক উচ্চারণ করতে পারে না ওই কচি ঠুটে বলতে পৃথিবীর লক্ষ রত্ন শুরু ওই অঙ্গ নামে চলছে বড় দয়াল কেউ বড় প্রকিম হয় আমার লজ্জা এইটা বাস্তব হইতে পারে যুবককে বাইরে বদমাস বদমাস শহর থেকে বাইরে প্রথম স্বাধীন নবীন পাঁচজনের একজন চারূপে আগলা কিতা করতেন চারশো আগলা স্বয়ং নিচে কথা বলতেন জঙ্গলে আগে নিয়ম ছিল তার কিতাবে আছে চারা লক্ষি করে দেওয়া কয়েকদিন পরে ওহি আছে আল্লাহ ঠিক আছে না করি আল্লাহ জিজ্ঞাসা করত আমার মুসা দেখতে পাশে আছে তো জানা যা পরে একা জানিয়ে কি সবাই যে বলবো না আমি কয়েকজনের দিতে শহরে এই শুধু ছাড়েছে সব শুরু করতে চলা জঙ্গলে যখন গেছে দেখি কি কবে কবে বহু চালাইছেন আমি বলি বহুত বহু চালাইছেন আমাদের বিশ্বতে বাইকেরা নদী পার করাইছেন না. দেখো মুখরে দেখে জায়গায়রা জীবনে তো বহু ভাষা ইটা কি দেখতে দেখবে আমাদের দেখতে পিচে দেখতে পলামিয়াছিস আহার কাউকে সারা সুরা পায় না মনের একটা মৃত্যু লগ্নের কথা বলবে যখন উপরে তাকারিতে আর শব্দ গুলা শুনে শব্দ হচ্ছে কোন ক্ষতিসাদ হয় না করলে এটার কোন লাভ হয় না ওলো সংকুতুল মাকবীরা মা কুললে জার ফান্ডারে কমে না ফালা আমু তকুরি দা ওয়াহিদা তিন এটা কাজন বলে সূরা মর্সি তিন তিন তিন এটা কাজন তুই মনে করিস কি বল তোর আল্লাহ বুছা আলাইহিস সালাম কে বলতেন মুসা কুন আযা রূচি মুসা পল আমি কি তো আপত্তি করব আমার জবাবটা কি হবে বল মুসা বল কোন বল আমার জবাব কি হবে আল্লাহ তাদেরকে চিৎকার করে এত সাদাত এর আপত্তি রবপুর ফয়তালা শক্ত তুই যে মুসা কে জিজ্ঞেস কর তুই জবাব কি হবে잖아요 মেহেমান সম্প্রদায় কোন সম্প্রদায় হয় যে আমি অগ্নি পুজো বয়স্ক তো দুইশো বৎসর দুইশো বৎসর অগ্নি পুজো তুমি আমার সাথে খাবে হইতেই পারে না প্লেট চাইনা নিয়ে আসছে বাচ্চারা লজ্জিত হয়ে ওঠা দৌড় শুরু করছে অগ্নি পুজোকে দৌড়বে অগ্নি পুজোকে দৌড়ে ধরবে চল বাই চল কোথায় চলবো খানা খাতে কেন খাবো উঠায় না দিয়া কেন খাব, না আমি খাবো না আর তোমার খানার দিকে আমার পাওয়া পারবে না ভাই চল না ভাই চল না ভাই চল না ভাই বলতে চলতে পারি কিন্তু পিছিয়ে দৌড়ায় কেন আসলা। এই তথ্য বলতে হবে রসি দিয়া পেপার পেটায় দিতে রশ্মি দিয়া পেঞ্জা পেতে গ্রামের স্থানকে হবে না এ কত পড়বে না বলতে শোনো শোনো রক আমাকে তোমার উঠার পরই বলতে ছিল ইব্রাহিম ইব্রাহিম দুইশো বছর পাল্টেছি একদিনও তো দিন পূজক হিসাবে সকালে নাটকের খানা বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বন্ধ করি নাই এক ছিল এক বেলার জন্য তুমি তুমি উঠে আাওয়া দিলা না চোখের পানি খেলা দিয়া বলতেছে দুইশো বৎসর যে আবুবাকে চিনি নেয় ওই আগে তার পরে মা তুমি সত্যি থাকো এই কোথায় গ্রহণ করে যে হ্যাঁ দেখতে সত্যি দেখতে আমার গপ্ত এরকমই গপ আমার এরকমই আমার আল্লাহ তো এরকমই আমি বলতেছিলাম শেষ পর্বে আমি জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন কিরকম জীবিত থাকার জন্য বিকল্প নাই জন্য বিকল্প নাই ও সমাজের ই আমি পারবো না এটার জন্য দরকার না ও তোমার বুঝের পদম যদি ওঠে আমি যে কেমনে বুঝাবো কেমনে বুঝাবো কেমনে বুঝাবো ও রিক্সা ও কুড়ি মজুর যদি তোমার এক ফোটা ঘাম সঠিক দুজের উপরে পড়ে প্রথম তোমার রিক্সার গরমের দিনের প্যান্ডেল মারা প্যান্ডেল মারার উপরে যদি তোমার ঘাম ধরতে থাকে তো আমি হাজুতে করতে পারি একে এক ঘামের তোমার গুণার সমুদ্রকে তোমার গুণার পাহাড়কে চুলি সাফ করার জন্য যথেষ্ট তোমার জানান নামের নদীর সমুদ্র চতুর্থ গণভোগ এক পরিষ্কার করার জন্য এরকম কিরে তাও জঙ্গিন তার মা যেন তাকে আজকে জন্ম দিল আজকে জন্ম দিল আজকে এই নিতান্ত করি সব দিনে পরিক্রমের পরে রাত্রে যখন ঘুমের করে দেয়া থাকেই মাটির চাকাইটি যখন পিঠ দেয় তারি হয় না আমি আল্লাহ ঘুম করায় উচিত আজকের ক্লান্ত কালকে তাকে আর তারাইতে দেবে না কিন্তু রাত্রে ঘুম যখন শেষ হয়ে সকালে আমি যখন তাকে উঠাই সমস্ত ক্লান্তিকে বিভিত করি শুধু বিলবিত করি না নতুন ভাবে তাকে আমি শক্তি এবং স্বার্থ সুখামত্ব দান করে তাকে আমি গুণের বিকনাস সত্যি কোন জিনিস করেছিল না আর কোন জিনিস পাঠাও না শুধু পাঠা আমার পেঁচে সবচেয়ে প্রয়োজন আমার জীবনে কি মান আর আমার বুঝে দেখি পারলাম আপনারা আর যদি বলেন আমার প্রত্যেক কদমে কদমে চির সঙ্গী একটা নিয়ে আস এক যদি সে চির প্রয়োজনের জিনিসের উপরে কদম উঠলো আর যদি বর্জিত হল তো মৃত্যুদাপনের আমাদের কাছে শরীর আছে জরিপ ফেরেস্তা তাকে সংখ্যা দেখায় সংখ্যা আমাদের সংখ্যা তোমার চতুর্শে নয় আমাদের সংখ্যা দুই থেকে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকার। দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম সপ্তম থেকে আড়শের মৃত পর্যন্ত আমাদের সংখ্যা তোমার জন্য বিস্তারিত তোমার জন্য স্বাগত জানানোর জন্য অপেক্ষমান কর্তাকে সরায় দেওয়া হয় সে ত্রিশ থেকে আড়শ পর্যন্ত দেখে এত সংখ্যায় প্রেক্ষা তাকে স্বাগত জানানোর জন্য আসতে আর সবাই মুখে এক স্বামী আল্লাহ পরের কোন কারণ নাই ছোঁয়া নাই তোমার জন্যে আমি যদি প্রশ্ন করি কতদূর পর্যন্ত থাকবে তো আরো সেই পর্যন্ত তোমার সাথে আমরা আছি ওইখানেই থাকতো জানলাতে না পৌঁছে আমরা তোমার সঙ্গ ছাড়বো না ওরানুষ কলেজ নিয়ে আসতে চলতি দেখেন বিধায় তোমার চির পর্যন্ত তিন বন্ধুই যায় দুজন চিরা আসে একজনই সাথে থাকে এর জন্য আমি লম্বা টানব শেষের জন্য মৃত্যুর করে এক টেরেস্তা বলতে থাকে বলতে থাকে ওই ঘরে এই ধরি দিতে থাকে তনি দিতে থাকে চারটা শব্দের ভিতরে এক ধরে তার ঘোষণা এলাম দাহা বা চিন্তা কোন সমস্ত সংকট ভাত ছাড়া হয়ে যেতে যার তার দৌড় ছিল যদি বড় পরিবারের জন্য দৌড় তাহলে তো বিচ্ছেদ হয়েছে যদি ও মানের জন্য দৌড় ছিল মারো অন্যের নামে হয়ে যাবে কিছুক্ষণ করাই না এই ক্ষমতা আধিপত্য শক্তি সব কিছুর সমাপ্তি বোঝাচ্ছে আমার একসাথে আছে আমার কি আমার ইনায়রা যদি ভালো থাকে তাহলে প্রত্যেক কদমে তাকে ভালো সম্বোধন দেওয়া যদি খারাপ হয়ে থাকে খারাপ বাংলা না করো তো প্রত্যেক কদমে জুতার পারে ওই জুতার হয় কোন না এই জন্যই আমার মনে উদ্যোগ ইব্রাহিম ইসলে আলহাম বকরা ইব্রাহিম ইসলে আলহাম বংশে বাদশা ছিল ভীষণ ধরনের আত্মীয় ছিল ইতিহাস কোথায় দেখেন ওই রাজত্ব যখন সে ছাড়া দেয় বহু দিন পর্যন্ত তার দেশের জনগণ কোন রাজা কোন রাজাকে নির্বাচিত করেন নাই তাদের মুখে এক কথাই ছিল ইব্রাহিমের মতো রাজা কোথায় পাব। সবাই ইব্রাহিমের পেছনে দৌড়ে গেছিল বনে জঙ্গলে দৌড়ে ছিল। আর বলতে ছিল ইব্রাহিম সিংহাসন খালি করে আছে তোমার মতো নেতৃত্ব খুলেও লাইকে আর এই বর্ষের সিংহাসনে বতাইতে পারতে না যদি তুমি আর সিংহাসন আবার নিতে না এক বিশাল সিংহাসনের আশায় ছোট একটা সিংহাসনকে বিসর্জন জলাঞ্জলি দিতে কেননা আল্লাহ ওয়াদা করছে দিন জান্নাতে যাওয়ার পরে ইউনি মূলকানিক দিল বড় রাজত্ব দিবে। কোন সিংহাসন দিবে ওই সিংহাসনের আশায় আর এই সিংহাসনের দিকে সদর ঘটবে না আর এই সিংহাসনে কোনদিন না না আর কোনদিন বাতাস করবে না যেখানে ভালো তো করে আমাদেরকে করো করো তো বলতে চার পিতা দন্দে আমি গীতা ভুক্ত আমি পেরেসান আমি পেরেছান আমি মাথোয়ার আমি পাগল আমি কখন এই চার চার বিষয় হারায় আপনি জানিয়া আমি তোমাদেরকে কি ওয়ার্ক করব আর কি বলবো আমি তো সমস্যায় জর্জরিত তো চাকরি ঘুরা ইব্রাহিম কমতে কম ওই চাইতেই ভুলে ইব্রাহিম আমার জানানাই আমার কপালে কি লেখা হইতে লেখা হইতে না সাথী লেখা তাই যদি লেখা হয়ে থাকে তো একটি ঘোষণা আসবে চাহিদা আমিও আর কোনদিন অসফলতা দেখবে না আর যদি সত্যি দেখা হয়ে থাকে ভূষণ আসবে সত্য প্রধান উদ্দ্যুত প্রধান অবাদা অসফলতা অর্জন করতে সফলতার কোনদিন দেখবে না আমি এই চিন্তার জীবন জানি আমার কপালে কি লেখা হতে মৃত্যুবাজ্লে যখন ফেরেস্তা আসবে আমার দুয়ারে জানলে কি সম্বোধন করবে এই সম্বোধন যে আমাকে করবে তোমার নতুন রূপ পবিত্র শরীর থেকে ভাগিয়ে হও তোমারকম জগতে যেটা শান্তি তোমার জন্য অপেক্ষা মান আর তোমারকম জগতে সেটা শান্তি হেই ভরা চলো এরকম প্রভু তা থেকে তোমার উপরে আধান্বিত হয় না এই সচেতন করা হবে অপবিত্র রূপ অপবৃত শরীর থেকে বাকি ভাও চলুন জগতে যেটা দুঃখে ভরা আর দুঃখ তোমার জন্য অপেক্ষ মান চলুন এরকম তাকে যে তোমার দিকে দেখবে তো দেখবে দূরে কথা তোমার কিন্তু রাখছি না যে তোমার উপরে রাতন্ত মনে হয় না এরকম কোন সংগঠন হবে আমি জানি না তারা আজ যদি একজন তৃতীয় তৃতীয় শুনো কঠিন সহজ হিসাব হবে সহজ যদি তাইলে ওই কোনো দেওয়া যায় না ইয়া কিন্তু এত ভিতরে আছে আমি যে নামটা উচ্চারণ করা লুক্তি হাসি দেওয়া করতে রাখো ঠিক ঠিক আছে ঠিক আছে ওকে ওকে হিসাব করবে ইব্রাহিম ঝামেলা কি হবে পঞ্চম পঞ্চম তারপরে ঘোষণা হবে তারি পঞ্চিম জঙ্গা তারিখ এত জাহান্নামে এত জাহান্নামে ইব্রাহিম জানে না হাইলুল ফিতাই কোন তারানো অন্তর النقطه আমি জানি না পুরো কত কত কত ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিম কফা যে আমি আর চিনতে পারবো বেড়ে যত বেড়ে যত চিরসঙ্গী আমরা চিরসঙ্গী আমরা কি আর সবচেয়ে প্রয়োজন আমরা এটার জন্য কদম উঠানো এই বুঝ নিয়ে করা এই বুঝ নিয়ে করা এই বুঝ নিয়ে করা এই বুঝ নিয়ে এই বুঝ আমার কথা বুঝে আসা থাকে প্রতীক জীবনের জন্য সমৃদ্ধভাবে করি আমাদের আমরা আমাদেরকে প্রকুল করো আর এর বিরুদ্ধে এর বিরুদ্ধে বলবো না আজকের থেকে করে বস্তু আর কির সঙ্গীত জিনিসের জন্য আমি কদম খুব আপনাদের আপনার আওয়ার পর না হওয়া পর্যন্ত আমরা উঠব না ভদ্র লোকের পরিচয় তা বলে তা الحمد لله الله بارز وبركاته الله بارز وبركاته آمين آمين أولا أولا